আসসালামুকম রিকমদুল্লাহ হবিলামমিনাতসলাম আল রসুলক্রীম আবাদ বিসম রহমা বিল রা হুমফিক হাত তা দরবারে শুরুতেই শক্রিয় আদাই কুরছি এবং দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লামের প্রতি পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আল কোরআনের বিজ্ঞান বিষয়ক আলোচনা এবং কোরআনে বিজ্ঞানের নির্দেশনা এই আলোচনায় আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে আল্লা সুবাহান হাত মানব মানবজাতির জন্য যেসকল। হুকুম হাকাম এবং সেই সাথে যে বিজ্ঞানময় ইঙ্গিতগুলো পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতের মাঝে মানবজাতির জন্য উল্লেখ করেছেন এই আয়াতগুলো এবং প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা অনুষ্ঠানে আমরা ইতিপূর্বে সুরা আল বাকার প্রথম দিকের যে আয়াতটি আজকে আপনাদের সামনে পাঠ করা হলো এই আয়াতের আল গাইব তথা অদৃশ্য জগৎ ইকিমোনা সালাদ তথা ইসলামের দ্বিতীয় স্তম্ভ ইসলামের দ্বিতীয় বেনা যাকে বলা হয়েছে বুনিয়াল ইসলাম ও আল্লাহ শাহাদ আল্লাহ এই সালাতের উপরে আপনাদের সামনে আমরা কয়েকটি পূর্বে সালাতের গুরুত্ব বিশেষ করে বিজ্ঞান ভিত্তিক তাৎপর্য মানব জীবনে কি আছে উপস্থাপন করার চেষ্টা করেছি আজ আমরা এই আয়াতটির পরবর্তী অংশ নিয়ে সামনে আলোচনা করব এবং সেই সাথে আল্লাহ সুবাহান হাত তিন শ্রেণীর মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা সুরা বাঁকার শুরুতে আলোচনা করেছেন আমরা এই তিন শ্রেণীর মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করব যেটি মনস্তত্ববিদদের জন্য সাইকোলজি বিজ্ঞানীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষকে চেনার উপায় আল্লাহ আল্লা সুবাহ এই আয়াতগুলোর ভিতরে আলোচনা করেছেন তো আমরা এই আলোচনায় আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলব সেটি হচ্ছে যে ওই ব্যক্তিরা সরল বিশ্বাসী মুত্তাকি হেসগার ক্ষুদাভীরু যারা নিজেদেরকে সংযত রাখে বিভিন্ন পাপাচার থেকে বিভিন্ন অন্যায় থেকে তাদের বৈশিষ্ট্য কি তাদের কাছে যখন অদৃশ্য জগৎ অথবা সেই পরকাল জান্নাত ঝান্নাম তথা আল্লা সুবাহানার সেই সত্তা এবং সিফাত সম্পর্কে আলোচনা করা হয় তারা অবলীলাক্রমে বিনা বাক্যে সেগুলোকে বিশ্বাসী স্থাপন করেন আর দ্বিতীয়ত যারা সালাত আদায় করে সালাত মানব জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ব্যক্তি সালাদ আদায় করলো সে ব্যক্তি ইসলামকে যেন কায়েম করলো আর যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ইসলাম থেকে বেরিয়ে গেল। আল্লাহ পাক এই একই আয়াতে মুতাকিদের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি আলোচনা করেছেন ওয়ামিমা রজা কানাহ ইউনফিকুন তাদেরকে যে জীবিকা দেওয়া হয়েছে সেই জীবিকা থেকে তারা ব্যয় করে এই যে ইউনফিকুন শব্দটি আমরা এই শব্দটিকে নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা এখানে দেখব যে আল্লা সবাহন ওয়াতা মানব জাতির জন্য এক বিশাল অর্থ ব্যবস্থাপনা এখানে যেন ইঙ্গিত করেছেন আল্লাহ তো একটি শব্দ ব্যবহার করেছেন যে ইমানদারেরা কী করে তাদের অর্জিত সম্পদ বা তাদেরকে যে জীবিকা দেওয়া হয়েছে এই জীবিকা থেকে তারা ব্যয় করে এই ব্যয় করা শব্দটিকে আমাদের মুফাসির কারামগঞ্জ ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় গরিব মিস্তিনদেরকে দান খয়রাতের কথা বলা হয়েছে আমরা যদি এখানে সরাসরি শব্দটির উপরে আলোচনায় আসি তাহলে এখানে দেখবো যে গরিব মিসকিন অথবা দান খয়রাত এটা এত ব্যাপক ভিত্তিক একটি শব্দ যে আমরা এই একটি শব্দকে নিয়ে পর্যায়ক্রমে আমরা কয়েকটি পর্বে বিশ্লেষণ করার আমরা সুযোগ পেতে পারি এখানে সেই পরিমাণ উপাদান উপকরণ আল্লাহ আল্লা সুবাহ আমাদের জন্য রেখে দিয়েছেন শব্দটিকে আল্লাপা কীভাবে ব্যবহার করেছেন এখানে বলা হচ্ছে ওয়ামিমা রাজাক না হুম ইউনফিকুন তাদেরকে যে জীবিকা দেওয়া হয়েছে এই রিজিক বলতে তাদের ভোগ্য সামগ্রী যেগুলো তারা ব্যবহার করছে যেগুলো তারা উপভোগ করছে যেগুলো তাদের জীবনের জন্য ব্যবহার করছে খাদ্য হিসাবে এখানে গুরুত্বপূর্ণ আমরা যেটা বলবো প্রধান বিষয় সেটা খাদ্য বস্তু মানুষের সবচেয়ে বড় চাহিদা হচ্ছে খাদ্য বস্তু খাদ্যের যোগান দেওয়ার জন্যই মানুষের যাবতীয় কর্মকাণ্ডের মূল চালিকা মানুষ খাদ্য সংগ্রহ করবে এটি তার প্রথম মৌলিক চাহিদা খাদ্য চাই এরপরে তার আব্রু ঢাকার জন্য প্রয়োজন বস্ত্র বস্ত্র ব্যবহার এটিও তার জীবিকার অন্তর্ভুক্ত আবার জীবনকে স্বাচ্ছদ্যময় করার জন্য যে প্রাসঙ্গিক উপকরণ যেগুলো আছে এগুলোও একটা মানুষের জীবনের এই জীবিকা হিসাবে গণ্য জীবিকার পরিপূর্ণতা যেখানে আসে যেমন আমি একটা এখানে উদাহরণ দিতে পারি আমরা খাদ্য গ্রহণ করব। এই খাদ্যটিকে রাখার জন্য একটা পাত্রের দরকার একটা প্লেটের দরকার সেই প্লেটটি একটি মাটির প্লেট হতে পারে একটি কাচের প্লেট হতে পারে একটি এই ধাতব নির্মিত প্লেট হতে পারে এমনকি একটি রোবর নির্মিত প্লেট হতে পারে আবার কারো যদি বৃত্ত ধন সম্বোধ হয়ে থাকে প্লেট হতে পারে একটি খাবারকে তৈরি করার জন্য সেখানে প্রয়োজনীয় আসবাবপত্রের দরকার হতে পারে প্রয়োজনীয় জন্য আবার উপরে প্রয়োজনীয় আসবাবপত্রের দরকার হতে পারে খাদ্যগুলো পরিবেশন করার জন্য একটি ঘর সেখানে প্রয়োজনীয় উপাদান উপকরণ হতে পারে সুতরাং জীবিকা বলতে শুধুমাত্র ভাত রুটি খেজুর মাছ গোস্ত এর ভিতরেই সীমাবদ্ধ রাখার কোনো যুক্তি নেই মাছ গোস্ত রুটি এগুলো মানুষ তার শরীরের অভাব তার শরীরের আমিষ তার শরীরের প্রোটিন ভিটামিন শক্তি আয়রন এগুলো পরিপূরণ করার জন্য সে ভিতরে গ্রহণ করতেছে এই জন্য এগুলো ভিতরে যাচ্ছে পরিপাক যন্ত্রে সেগুলো হজম হচ্ছে রক্তের সঙ্গে মিশে তার শরীরে শক্তি এবং এনার্জি তৈরি হচ্ছে এটা যেরকম খাদ্য ঠিক এই খাদ্যগুলো পরিবেশন করার জন্য তার প্রয়োজনীয় যে উপাদান উপকরণ আছে সেগুলো এর প্রাসঙ্গিক জীবিকা হিসাবে গণ্য সুতরাং মিম্মা এই যে আল্লাহ বহু ব্যাপক অর্থের যে অবতারণা করেছেন এখানেও আমরা বলা যেতে পারে গোটা অর্থ ব্যবস্থাটা গোটা ইকোনমিক সিস্টেম আমাদের সামনে চলে এসেছে অনেকে বলে থাকে যে কোরআনের ভিতরে ইকোনমিক্স কোথায় এই আশ্চর্য হয়ে আমাদেরকে বলতে হয় যে আরে বাবা কোরআন কি এটা কোন অর্থনীতির কিতাব যে এখানে ক্যাপিটাল কাকে বলা হয় এখানে মূলধন কাকে বলা হয় বিনিয়োগ কাকে বলা হয় ক্রম রাসমান প্রান্তিক উপযোগ বিধি কীভাবে মানুষের জীবনে এটার প্রস্তাব করে এখানে গাণিতিক এবং ওই যে সেই জ্যামিতিকভাবে কিভাবে দ্রব্যের চাহিদা বাড়ে কমে এই সব সংজ্ঞাত কোরআনের ভিতরে থাকার কথা না থাকবেও না এবং এটা আশা করাও একটা অত্যন্ত অপ্রাসঙ্গিক আমি বলবো যে একটা সকল জ্ঞানের এই জ্ঞানকে সেই বিশাল জ্ঞানের ভান্ডারে উপস্থাপন করতে হবে আল্লাহ সব তালা এখানে যেমন মিম্মা রাজা হোম রেজেক দিয়ে মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় যাবতীয় উপকরণ অর্জন করা সেগুলোর জন্য প্রয়োজনীয় বিনিয়োগ করা সেগুলোর জন্য প্রয়োজনীয় শ্রম কারখানা তৈরি করা ইন্ডাস্ট্রি তৈরি করা সেখানে এগুলোকে বাজারজাতকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এর যাবতীয় যে অর্থনীতিতে যে আলোচনাটি এসেছে সব আলোচনা এখানে চলে আসতে পারে অবশ্যই আসতে পারে এবং এই ছোট্ট শব্দ দুটির ভিতরে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অর্থ উপার্জন করা এবং সেই অর্থকে যথাযথভাবে ব্যয় করা এবং সেই অর্থকে বিনিয়োগ করা বর্তমান সময়ে অর্থ ব্যবস্থার যে গুরুত্বপূর্ণ বিষয়টি বিনিয়োগ যেখানে যত বেশি বিনিয়োগ হবে সেখানে অর্থ তত বেশি সম্প্রসারিত হবে অর্থের ভিতরে প্রবৃদ্ধি তত বেশি হবে যে রাষ্ট্রের অর্থ ব্যবস্থায় যত বেশি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে সেই রাষ্ট্রের অর্থ ব্যবস্থাপনায় তত বেশি সঞ্চালন তত বেশি সমৃদ্ধি তত বেশি প্রবৃদ্ধি সেখানে আসছে সেই জাতির জাতীয় গড় আয় জিডিপি যেটাকে বলা হয় এটা বেড়ে যাচ্ছে আর যত বেশি বিনিয়োগ কম হচ্ছে তত বেশি সেখানে অর্থকে আটকে রাখা হচ্ছে ব্যাংকের ভিতরে কোটি কোটি টাকা যদি জমিয়ে রাখা হয় তাহলে এটাকেই বলা হচ্ছে অলস অর্থ আর এই অলস অর্থ যখন জমে থাকে তখন বাজারে তারল্যের সৃষ্টি হয় বাজারে অনেক রকমের অর্থ ব্যবস্থার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় অর্থ যদি বিশেষ ব্যক্তিদের হাতে জমে থাকে সেই দেশে সেই অবস্থায় সেখানে মুদ্রাস্ফীতির একটা সম্ভাবনা দেখা দেয় তো আল্লা সুত মানুষকে যে উপদেশটি দিয়েছে নিয়ন ফিকুন অর্থকে তোমার ব্যয় করতে হবে অর্থ যত বেশি হস্তান্তরিত হবে তত বেশি তার ভিতরে প্রবৃদ্ধি আসবে আমরা অপবিত্র কোরআনে অবশ্য আমরা জাকাতের আলোচনা পাব। সেখানে আমরা কিভাবে ব্যয় করা হবে আল্লাহ ইউনফিকুন ব্যয় করা ব্যয়ের দুইটা ভাগ একটা হচ্ছে সত্য ত্যাগ পূর্বক ব্যয় করা আরেকটা হচ্ছে সত্যকে ধরে রেখে সেটাকে আবার উৎপাদনে ব্যয় করা এই যে দুটা দিক একটা হচ্ছে দান যেটাকে আমরা বলি খায়রাত যেটাকে আমরা বলি নিজের মালিকানা সত্যকে ত্যাগ করে পরিপূর্ণ রূপে দিয়ে দেওয়া এটা ইসলাম এত ব্যাপক ভাবে উদ্বুদ্ধ করেছে যে কেননা আল্লাহর সৃষ্টি জগতে উঁচু নিচি থাকবে আল্লাহ সুবাহের ভিতরে এরস্বাদ করেছেন যে আমি একজনকে আরেকজনের উপরে মর্যাদা দিয়েছি আল্লাহ কাউকে ধন্যবান বানিয়েছেন আবার কাউকে আল্লাহ আল্লা সুবাহানা ধন সম্পদের দিক থেকে রিক্ত করেছেন এটা আল্লাহর সৃষ্টি কৌশল আল্লাহ হুম্মা ইতিহাসে আমরা এর বহু বহু প্রমাণ পেয়েছি ক্ষমতায় আল্লাহ বসান আবার ক্ষমতা থেকে আল্লা সুই নামিয়ে নিয়ে আসেন অনেক সময় অনেক মানুষ কিন্তু এখানে মনে করে যে এই মালিকানা এই যে সম্পদের অথবা রাষ্ট্রের যে ক্ষমতা প্রভুত্ব অথবা তার যে সত্ত্বাধিকার এটা আমার এখানেই মানুষ ভুল করে এখানেই মানুষের চিন্তার সঙ্গে সংঘর্ষ তৈরি হয় আল্লাহ সব হানা সেজন্য মানুষকে প্রার্থনার সুরে শিখিয়ে দিয়েছেন যে তোমরা বলো আল্লাহ হুম্মা হে আল্লাহ মালিক আলম সকল সৃষ্টি জগতের মালিক তুমি তো অতিল মূল কা মানতাসা যাকে তুমি ইচ্ছা করো রাজত্ব দাও তুমি তাকে ক্ষমতায় বসাও এখানে আমাদের একটা ভ্রান্ত ধারণা স্পষ্ট ভাবে কিন্তু নিঃশেষ হয়ে যায় ক্ষমতার মালিক আল্লাহ অনেক সময় বলা হয় কি ক্ষমতার মালিক জনগণ একটা ভ্রান্ত ধারণা। অথবা হতে পারে এক ধরনের একটা ভ্রান্ত মানুষকে একটা মেসেজ দেওয়া মানুষের মালিক তো আল্লাহ সুতরাং মানুষ কি করে ক্ষমতার মালিক হয় ইন আল্লাহ আল্লাহ কুল্লি সাহীন কাদির আল্লাহ সাহান বলেন যে সকল ক্ষমতা আমরা যে সময় পৌঁছেছি এটি একটি বিরতি নেওয়ার সময় আমরা ছোট্ট একটি বিরতি নিব বিরতির পর আবার আমাদের এই আলোচনায় ফিরে আসব ইনশা আল্লাহ আশা করি আমাদের এই আলোচনার সঙ্গে আপনারা থাকবেন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 समय भलो व्यवहार दुनिया भी किसी दाय दायित्व पालन कर अत्याचार इसलमे अधिकार आदेश कल सन्ध्या साढ़े छ पुनः सम्प्रचार दुपुर साढ़े बारोटाय बांगे बीस टी बांगल्वे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 সালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে এসেছি তো বিরতির আগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে অর্থ তারল্য এবং এটার যে মুদ্রাস্ফীতি অথবা অর্থকে যে আবদ্ধ করে রাখলে বরং সেই অর্থ জাতীয় উন্নয়নের ক্ষেত্রে যে সেটা স্থবিরতা এনে দেয় আল্লা সুবাহানুয়া তালার একেবারে পবিত্র কোরআনের প্রথম পাতাটি খোলার সঙ্গে সঙ্গে আপনি এই অর্থকে সঞ্চালন করার। অর্থকে এই বাজারে মানুষের ভিতরে আরো ব্যাপক ভাবে ছড়িয়ে দেওয়ার হাতের ভিতরে কুক্ষিগত করে না রাখার বিষয়ে আল্লা সুবাহানুয়া তালা উপদেশ দিয়েছেন এখানে পুরো অর্থ ব্যবস্থা কি আমরা পেয়ে যাই আমরা পবিত্র কোরআনে অবশ্য আমরা জাকাতের আলোচনা পাব সেখানে আমরা কিভাবে ব্যয় করা হবে আল্লা সুবাহানো তালা পবিত্র কোরআনের ভিতরে ইউনফিকুন এখানে ইউনফিকুন শব্দ এসেছে এই মুহূর্তে আমি যে আয়াত্রী বললাম। এখানেও ইউন ফিকুন শব্দ এসেছে তো এই ব্যয় করা ব্যয়ের দুইটা ভাগ একটা হচ্ছে ত্যাগ ত্যাগপূর্বক ব্যয় করা আরেকটা হচ্ছে সত্যকে ধরে রেখে সেটাকে আবার উৎপাদনে ব্যয় করা এই যে দুটা দিক একটা হচ্ছে দান যেটাকে আমরা বলি খয়রাত যেটাকে আমরা বলে নিজের মালিকানা সত্যকে ত্যাগ করে পরিপূর্ণরূপে দিয়ে দেওয়া এটা ইসলাম এত ব্যাপক ভাবে উদ্বুদ্ধ করেছে যে কেননা আল্লাহর সৃষ্টি জগতে উঁচু নিচি থাকবে আল্লাহ সুবাহের ভিতরে এরসাদ করেছেন যে আমি একজনকে আরেকজনের উপরে মর্যাদা দিয়েছি আল্লাহ কাউকে ধনবান বানিয়েছেন আবার কাউকে আল্লাহ আল্লা সুবাহান ধন সম্পদের দিক থেকে রিক্ত করেছেন এটা আল্লাহর সৃষ্টি কৌশল আল্লাহ হুম্মা হে আল্লাহ ছিনিয়ে নিতে পারো পৃথিবীর ইতিহাসে আমরা এর বহু বহু প্রমাণ পেয়েছি ক্ষমতায় আল্লাহ বসান আবার ক্ষমতা থেকে আল্লা সুবাহ নামিয়ে আসেন অনেক সময় অনেক মানুষ কিন্তু এখানে মনে করে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 সকল পাওয়ারের মালিক অবশ্যই অবশ্যই আল্লাহ এটাও একটি আল্লাহ প্রাকৃতিক সৃষ্টিগত সমন্বয় বা সামঞ্জস্যতা ধনীরা তাদের সম্পদের মাধ্যমে গরিবদেরকে সহযোগিতা করবে গরিবরা তাদের শ্রমের মাধ্যমে ধনীদের কাজে সহযোগিতা করবে আর এভাবেই একটি কর্মচঞ্চলতা সৃষ্টি হবে একজনকে মিল কারখানা ইন্ডাস্ট্রির মালিক হতে হবে আবার আরেকজনকে সেই মিল কারখানা ইন্ডাস্ট্রির শ্রমিক শাস্তে হবে সবাই যদি মালিক হয় তাহলে শ্রমিক হবে কে আর সবাই যদি শ্রমিক হয় তাহলে বিনিয়োগ করবে কে এই কথাগুলো আমরা যদি আজকে বর্তমান এই অর্থনীতির ভাষায় অথবা অর্থনীতির মানদণ্ডে মূল্যায়ন করে তাহলে আল্লা সুবাহালার এই দুটি শব্দের ভিতর দিয়ে মুমেনদের যে বৈশিষ্ট্য আলোচনা করেছেন নিজেদের জীবিকা থেকে একটা গুরুত্বপূর্ণ অংশ এক সত্ত্ব ত্যাগ করে তারা তাদেরকে দান করে যে দানের বিনিময়ে তারা তাদের অভাব তারা তাদের খাদ্য এবং তাদের মৌল চাহিদা গুলো তারা কি করে পূরণ করতে পারে আর দ্বিতীয়টি হলো এই গরিব শ্রেণীদেরকে একদিকে যেমন আর্থিক সহযোগিতা করে তাদের দারিদ্র এবং অভাবকে মোকাবেলা করার জন্য সহযোগিতা করে আবার তারা তাদের এই সম্পদকে বিনিয়োগ করেও সমাজে অথবা দেশে অথবা রাষ্ট্রে একটি অর্থনৈতিক মজবুত ভীত গড়ে তুলতে পারে আল্লাহ সুত অর্থ উপার্জন করার ক্ষেত্রে নিষেধ করেন নাই আল্লাহ সুবাহানুয়া তালা হালাল পথে ব্যবসা করে অর্থ উপার্জন করার জন্য আল্লাহ করেছেন। আবার কি করেছেন তিনি ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লু আলহিসাল্লাম তিনি নিজে একজন ব্যবসায়ী ছিলেন ব্যবসার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের যে নীতিমালা ছিল তা ছিল যৌথ ব্যবসা একজনের সম্পদ আরেকজনের শ্রম আনহার এই ব্যবসাকে তিনি এই দৃষ্টিতে পরিচালনা করেছিলেন বিশ্বস্ততা সুক্ষ, সুন্দর চমৎকার হিসাব নিকাশের মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম জগত সেরা বিশ্বস্ত ব্যবসায়ী হওয়ার সম্মান এবং খিতাব লাভ করেছিলেন তাহলে আমরা দেখলাম যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ মিল কারখানা ইন্ডাস্ট্রি যেগুলো দিয়ে মানুষের স্থায়ী অর্থনৈতিক দারিদ্রকে মোকাবিলা করা সম্ভব আমরা এই আয়াতের আলোকে বর্তমান সময়ের এই অর্থনীতির আলোকে অর্থ ব্যবস্থা ব্যবস্থাপনার আলোকে যদি অর্থ গ্রহণ করি তাতে আমাদের এই অর্থের ক্ষেত্রে আমার দৃঢ় বিশ্বাস যে কোনো প্রতিবন্ধকতা অথবা কোনো প্রতিবাদের কোনো সুযোগ থাকে না অপর অপরদিকে আমরা সেই আল্লা সু যেসব ইমানদার বিশ্বাসী ব্যক্তিদেরকে তাদেরকে জীবিকা অথবা ধন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদ দরিদ্র অভাবী অসহায় ব্যক্তিদেরকে তারা দান করে তারা তাদের পিছনে ব্যয় করে একটি নীতিমালা আল্লাহ সুবাহ না এখানে আল্লাহ সুবাহ একটা নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন আফুয়া যেটি তার প্রয়োজনের অতিরিক্ত এক সময় কিন্তু এই বর্তমান বিশ্বের অর্থনীতিবিদরা হাসাহাসি করেছে এক সময় তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে যে হোয়াট ইজ দ্য ইসলামিক ইকোনমিক এই ইকোনমিক্যাল সিস্টেম যে এটা আবার কি জিনিস ইসলামী অর্থনীতি এটা আবার কি কিন্তু আজকে তারা কিন্তু অত্যন্ত এই ভুরু করে মাথা সেই এই সত্যকে মেনে নিতে ভাগ্য হচ্ছে হ্যাঁ এটা আজকের বিশ্বে একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন ইসলামী ইকোনমিক্স ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ইসলামী বিনিয়োগ ব্যবস্থা ইসলামিক বিজনেস ইসলামী মুজারাবা যেটাকে ওই যে অংশীদারিত্ব ব্যবসা উপস্থাপন করা হচ্ছে কৌশল আজকে দরিদ্র দেশগুলোর মধ্যে এই বিত্তবানেরা সুকৌশলে তাদেরকে শোষণ করছে তাদেরকে সে যা কিছু আছে সেখান থেকে আরো তাদেরকে ব্যাপকভাবে শোষণ করে নিয়ে যাচ্ছে এই কঠিন অবস্থায় আজকের পৃথিবীতে আমি যে সময় এই টেলিভিশন স্পিচ উপস্থাপন করছি এই সময়ে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার দেখেন যে ইসলামী অর্থ ব্যবস্থা লাভ ক্ষতির ভিত্তিতে এই যে বিনিয়োগ করা এবং এই বিনিয়োগের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন করা দারিদ্রকে মোকাবেলা দারিদ্রের কষাঘাত থেকে বের হয়ে আসা এবং এই অভিশাপ থেকে নিজেদেরকে বের করা যে দারিদ্র থেকে মুক্তি লাভের জন্য আমাদের নবী মোহাম্মদ আমি তোমার কাছে দারিদ্র থেকে অভাব থেকে ফকিরি থেকে রিক্ততা থেকে আমি তোমার কাছে পানা চাই অন্য একটি এইভাবে এসেছে দারিদ্র এবং অভাব মানুষকে কি করে হুফুরির দিকে নিয়ে যায় অভাব এবং অনটন মানুষের ব্যক্তিত্বকে চূর্ণ বিচূর্ণ করে দেয় মানুষের ইমানকে ধ্বংস করে দেয় মানুষের উঁচু নিচু করে দেয়া হাসানা আল্লাহ মানুষকে দুনিয়ার সম্পদ ভোগ করার জন্য দুনিয়ার ঐশ্বর্য অর্জন করার জন্য দুনিয়াতে স্বাবলম্বী হওয়ার জন্য दुनिया कल्याण बैषय कल्याण लाभ प्रार्थना कर दुआ करार शिक्षा दान करा आदनिया प्रभु तुम्हें दुनिया कल्याण दाओ ছোট্ট এই আয়াতির উপরে আমি ইসলামী অর্থ ব্যবস্থা তথা গোটা অর্থ ব্যবস্থা অর্থনীতির শিক্ষা এই যে কোরআন একটি অর্থনীতির মূল্যবান কিতাব একটি গ্রন্থ এই বিষয়গুলোকে আমি এই পর্বে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি হালাল পথে উপার্জন সঠিকভাবে সুন্দরভাবে হালাল পথে যে কোনো জীবন উপকরণ গ্রহণ করা ব্যবহার করা ইসলাম নিষেধ করে না দুনিয়ার নেয়ামত মুসলমানের জন্য পরকালের নেয়ামত মুসলমানের জন্য দুনিয়ার সম্পদ মুসলমানের জন্য পরকালের সম্পদ মুসলমানের জন্য পরোপকার করতে পারব দারিদ্রকে মোকাবিলা করতে পারবো আল্লাহ সুবাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ এবং পরকালের কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন আমিন আসসালাম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 सुनारंत्रण देख बलुगुल माराम दरसे शुदुम पिस्टी माराम आज सन्ध्याचारेटाय बांगे पिछटी शिक्षा नहीं अशांत पृथ्वी से शांति सन्धान चाहिए कख मानवतार जन् बार्ता नहीं शांति कायम कर निर्देशना शांति इवदान समाजी शांति कल र সাড়ে সম্প্রচার ডক্টর জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহ সর্বশেষ টেস্ট এটি মানব জাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্না ধারা বিপদগামীদের প্রদর্শক যারা হতাশাণ এই পৃথিবীর পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি